السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وآصحاب أجمعين أما بعد شمانيتو داشق بندو جه جهان بوشه آما درونشتان دیکھتن شباك شاد وشمباشن جاناتش داشق بندو عمره علسانه كرسلام امام ابو جعفر التحاوية الله الرحل روشتو بایان عقيدة احل سن والجمع جا عقيدة تحاوية نامه خیطو شهئ كتاب تنين. দর্শক আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে ইমান কাকে বলে আমরা বলেছিলাম যে সরাইভাবে বা বিশুদ্ধ ইমান যদি হতে হয় তাহলে বিশুদ্ধ ইমান বা যেটাকে শরীয়তে ইমান বলেছে তাতে তিনটি দিন অবশ্যই থাকতে হয় সেটা হচ্ছে যে তাতে থাকবে একরার বিলিসান মুখে স্বীকার করা মুখে শিকার করা এবং অন্তরে সত্যায়ন আর আমল বিভিন্ন রোকনের উপর আমল করতে হবে বিভিন্ন যেগুলি শরীয়তে ইমানের রোকন বা ইসলামের রোকন বলেছে সেগুলির উপর আমল করতে হবে এবং আমরা বলেছিলাম যে সলফে সালিম সবসময় দুইটি কথা বলতেন যে আল ইমানু কা আমাল। ইমান হচ্ছে কথা এবং কাজের নাম কথা এবং কাজের নাম অর্থাৎ ইমান যদি হয় তো অবশ্যই আমল লাগবে এবং একরার লাগবে সত্যায়ন লাগবে কিছু কাজ করতে হবে এবং যে সমস্ত জিনিস আল্লাহ ভালোবাসে সেগুলোকে ভালোবাসতে হবে এই জাতীয় জিনিসগুলো আমল লাগবেই আমল না থাকলে কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না সেই কিছু না কিছু আমল অবশ্যই থাকতে হবে যে যে কারণে তাকে ইমানদার বলা হবে প্রকাশ্য যেমন মুখে একজন ইমানদার তার প্রকাশ্য রূপ হচ্ছে মুখে স্বীকার করা যে আলাহ মহম্মদাহ আমলি জিন্দগির মধ্যে তার মৃত্যু হতে পারে আমলি জিন্দগিতে তার সলা প্রমাণ প্রমাণের জন্য বলা হয় সালেন সবসময় বলতেন যে সলাদ যদি কেউ পরিত্যাগ করে সে কাফের কারণ সলাতের মাধ্যমে সেই ইমানদার বলে পরিচিত পরিচিতি লাভ করবে এই জাতীয় কিছু আমল আছে সেই আমলগুলি না হলে তাকে ইমানদার বলার মতো কোন কোন সেটাই দেখি আলী ইমান ও কাউলন ও আমাল কা বলেছেন যে কাউল লিসান মুখের কথা কল্প অন্তরের কিছু কথা আছে অন্তরের কথা মুখে বের হয় আর আমল উল অন্তরের কল্প অন্তরের অন্তরের কথা এবং অন্তরের আমল অন্তর আমল আছে আবার আপনার আরকানের বা নিজের অঙ্গ আমল আছে যেমন সলা তদাই করা যেমন হজ করা এগুলো অঙ্গ আমল আছে মুখের আমল আছে মুখে দিয়া জিব্বের আমল আছে যে জিব্বা দিয়ে সোহান আল আহমদুল্লাহবাল্লা এগুলি কিন্তু ইমানের পরিচয় এবং এই জন্যই দেখতে পাই যে রসুল্লাহলাম বলেছেন আল ইমান বেদা ও সাবাউনা সোরবা বেদা সিদ্ধা দুই হাতে দুই রকম দুইটাই হোক ইমান সত্তরের উপরে বা ষাটের উপরে ইমানের অঙ্গ রয়েছে এগুলি রসোল্লা বলেছেন কারণ এই অঙ্গগুলি সবগুলি হচ্ছে মূলত এই যে ইমানের অঙ্গ সে বলা হয়েছে এখানে ইমানের শাখা প্রশাখা বলা হয়েছে এর অর্থে হচ্ছে ইমানের শাখা প্রশাখা অর্থে হওয়া অর্থেই হচ্ছে এই আমলগুলো ইমান এগুলি ইমানের অংশ ইমানের সাথে সম্পৃক্ত সুতরাং ইমানের আমল যদি ইমান না হয় তাহলে কিন্তু অনেক কিছুই আমরা কোরআন এবং হাদিসে অনেক কিছুই আমরা বাদ দিয়ে দেবো এই যারা বলেছেন যে আমল ইমানের অংশ নয় তারা ভুল বলেছেন এবং কেউ যদি বলে থাকেন বিশেষ কারণে যদি বলেও থাকেন যেমন আমাদের ইমাম আবু জাফর রহমতুল উল্লেখ নাও করে থাকেন কিন্তু তিনিও বিশ্বাস করতেন যে ইমান বা বিশেষ করে হানা বা হানাফিরা বিশ্বাস করে থাকেন যে অবশ্যই ইমান লাগবে এই তারা তার শর্ত বলে অনেকেই ইমানকে অনেকে এভাবে তৎবিক দিয়েছেন এটা যে ইমা হানিফ রহমতুল্লাহ আলী বলে থাকতেন যে ইমান হচ্ছে ইমান হচ্ছে মোফরাদ এটা একটি জিনিস আর মোরাক্কাব নয় অন্যরা মোরাক্কাব বলেছেন এই জাতীয় জিনিসগুলি তারা বলে থাকেন আমরা এগুলি কোনটাই আলোচনা করবো না আমরা কোরআন এবং সুননা ভিত্তিক দেখতে পাই যে আসলে ইমান হচ্ছে কথার নাম ইমান হচ্ছে আমলের নাম এটা অন্তরের কথা হবে মুখের কথা এবং আমল হবে অন্তরের আমল মুখের আমল অঙ্গ আমল এগুলি মৌলিক চিত্রের হচ্ছে এগুলি হচ্ছে ইমান এর বাইরে এর বাইরে চিন্তা করার কোন সুযোগ নেই আমাদের মনে রাখতে হবে যে ইমান কল ন আমল কথা এবং কাজের নাম শুধু মুখে আমার ইমান ঠিক আছে আমার অন্তর ঠিক আছে এগুলি বলে অনেকেই কিন্তু আর কোন আমল করে না তারা মনে করছে ইমান তো বিশ্বাসের নাম বলে আমার বিশ্বাস ঠিক আছে না এই বিশ্বাস ঠিক নেই যতক্ষণ না ইমানের সাথে আমল যোগ হবে ততক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাস ঠিক নেই কারণ আপনি যদি বিশ্বাস করেন তার প্রমাণ হচ্ছে আমল করা যে কেউ যদি কোনো কিছু বিশ্বাস করে সেটার উপরে আমল করে দুনিয়া সবাই প্রমাণ করে যে কেউ কোন কিছু বিশ্বাস করলে সেটা বাস্তবে মুখে বলে যে আমি বিশ্বাস করেছি অথচ বাস্তবে আনয়ন করে নি তার অর্থেই হচ্ছে সে আসলে সেটার উপরে বিশ্বাস করেনি এই জন্য ইমান অর্থ শুধু মুখে বিশ্বাস করার অর্থ ভুল ভুল যে একটা পরিণতি লাভ করে সেটা হচ্ছে অনেকেই আমল করে না কোন রকম আমল করতে রাজি না আজকাল অনেকেই দেখা যাচ্ছে যে ইমানের ইমানের ওখানগুলোর উপর কোন রকম আমল তারা করে না गुरुत् देखान मूल अर्थ शुद्ध विश्वास नाम कर दिए विश्वास कर तीन टी जिन तीन टी अवश्य इमान मध्य पावादी ठीक रखते एक जिसमें सर्वे चारें जहाँ सेम रखते इमान सब समय इमान ইমানের নকশ আছে ইমানের বর্ধিত হওয়া আছে ইমান বাড়তি আছে ইমানের কমতি আছে এই জিনিসগুলো আমাদের স্বীকার করতে হবে আমাদের ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাই এরপরে দুইটি জিনিস আলোচনা করেছেন সেগুলি আমরা এখন আলোচনা করতে চাই তিনি যে দুইটি জিনিস আলোচনা করেছেন সেগুলির মধ্যে দেখা যায় যে তিনি বলেছেন যে কেউ যদি কোন এই জিনিসগুলো ইমান কোরআন এবং শুনে যা এসেছে সেগুলোর উপর ইমান আনে সেগুলোর ইমান আনে তাহলে তাদেরকে ইমানদার বলা হবে ইমানদার বলা হবে সেগুলো মৌলিক ইমানদার বিশ্বাস করলে তাদেরকে ইমানদার বলা হবে মৌলিক বিশ্বাস করলে ইমানদার বলা হবে কিন্তু বিশ্বাস করার প্রমাণ তাকে কিন্তু দেখাতে হবে বিশ্বাস করার প্রমাণ তারা দেখাবে কি করে বিশ্বাস করার প্রমাণ দেখাতে হবে তাকে আমলের মাধ্যমে কোনো কিছু আমল যদি না করে বিশ্বাস বোঝা গেলো যে সে ইমান আনেনি বা তার মুখে তার মুখে স্বীকৃতির সাথে অন্তরের স্বীকৃতির অন্তরের তার সত্য স্বাক্ষর কোনো মিল নেই অন্তরের স্বাক্ষর কোন মিল নেই তিনটি জিনিস একটি আমল করবে স্বীকৃতি এবং আমল তিন তার ইমান এন এসি বললেই গ্রহণ করা হবে না এই জন্য কোরআনকারিম আল্লাহ তালা বলছেন আহাসিমান না সুলো না মানুষ কি বলবে ইমান এনসি বললেই তাদেরকে এমনি চেয়ে আইয় কুলো আমার না তাকে এমনি চেয়ে হবে না এই আল্লাহ তালে বহু জায়গায় তাদেরকে বলেছেন অনেক জায়গাতে তারা ইমানদার তারা মুখে বলছে তাদের অন্তরে ইমান প্রবেশ করেনি অর্থাৎ তাদের ইমান আসলেই পরিপূর্ণতা লাভ করেনি এই জিনিসটা আমরা দেখতে পাই রসুল তার কাছে আমরা তারা আসে বলতাম ইয়ারা মুক্ত ইমানদার রসুল্লাহাম বলেন যে আওয়া মুসলিম শুধু ইমানদার বলো কারণ হয়তো মুসলিম হিসাবে সে মুসলিম হিসেবে আসে এটা তোমরা বলো ইমানদার শুধু বলোনা ইমান হইতে হলে আরো বেশ কিছু জিনিস লাগে একদিন ইমান হইতে হলে তাকে আমল তার অন্তরের স্বীকৃতি তার আমল এবং তার মুখের স্বীকৃতি মিল যতক্ষণ না হবে না আমাদের ইমাম একটি হাকমু তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লা থেকে যা এসেছে শরীয়ত হিসেবে সেটা বয়ান হিসেবে সবই হক অর্থাৎ কোরআন যা আসছে সবগুলি হক হিসেবে মেনে নিতে হবে তাহলে তার ইমান বিশুদ্ধ হবে ইমানের মধ্যে পার্থক্য তিনি করেনি একজন যিনি মুসলিম তিনি মোমেন তিনি মুসলিম এটা তিনি বলেছেন তাহলে ওনার নিকট এই দুই মধ্যে কোন পার্থক্য তিনি করেন না আর তিনি বলছেন মাদাম মজাহাবিন নবী সালাম যতক্ষ তারা রসুল্লা যা নিয়েছেন তা স্বীকার করবে স্বীকার করবে যা বলেছেন আমি যা খবর দিয়েছেন সত্য করবে তাকে তার জন্য আমরা ইমানদার মুসলিম এবং মোমিন দুইটাই সাব্যস্ত করব এর থেকে একটা জিনিস স্পষ্ট হয় যে আসলে ইমানদার এবং মুসলিম এবং মোমেন্দি কি পার্থক্য আছে তোমরা ইসলাম গ্রহণ করেছ ইমান এনেসো বলোনা ওলামাই ইমান ইমান এখনো পরিপূর্ণভাবে তোমাদের অন্তরে প্রবেশ করতে পারেনি এই বোঝা যাচ্ছে যে ইমানের মধ্যে ইমানু ইসলামের মধ্যে পার্থক্য আসল এমনি ভাবে স্বল্পে আহ এইভাবে পার্থক্য করেছেন আর আমরা হাদিসও দেখতে পাই রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে কোন কোন সাহাবি এসে বলেন যে ও মুক্তি ইমানদার বলতেন যে মুসলিমান ইমানদার বলো না মুসলিম বলো এরকম রসুল্লাহস্লাম পার্থক্য করেছেন তাহলে ইমান এবং ইসলামের মধ্যে আসলে একটা পার্থক্য আছে কেউ কেউ বলে থাকেন যে দুইটা মধ্যে ইসলাম হচ্ছে সুদুকাল ইমার নাম আসাদাস মুসলিম হয়ে যায় এটা কেউ কেউ বলেছেন কেউ কেউ বলেছেন না ইমান ইসলাম একই জিনিস যেন আমাদের ইমাম আমাদের ইমামর রহমান কেউ কেউ বলেছেন যা না ইসলাম হচ্ছে আলানিয়া বাহ্যিক রূপ আর ইমান হচ্ছে অভ্যন্তরীণ রূপ মূলত আসলে আমাদের ইমা আবুজাফর একটি গভীর কথা বলেছেন বুঝা দরকার সেটা হচ্ছে যে কেউ মুসলিম ইসলাম গ্রহণ করেছে তার মধ্যে ইমানের সামান্যতম অংশ নেই এটা ঠিক নয় আবার যিনি ইসলাম গ্রহণ করেছেন আর যিনি মমিন হয়েছেন তার মধ্যে ইসলাম নেই এটাও ঠিক নয় অর্থাৎ যিনি মুসলিম তিনি কিছু না কিছু ইমান তার মধ্যে আছে আর যিনি মমিন তার মধ্যে বেজিক ইসলাম কিছু না কিছু থাকতে হবে তার কথাটা সঠিক যে ভাবে। আমরা যখনই কোনো মানুষকে মুসলিম দেখব তার বুঝতে হবে যে তার কোনো ইমানের একটা কিছু চিহ্ন তার থাকতে হবে তেমনি ভাবে যে ব্যক্তি ইমান গ্রহণ করেছে তার মধ্যে ইসলামের কিছু রুখ থাকবে ইসলাম গ্রহণ করলে তার মধ্যে ইমানের কিছু অংশ থাকতে হবে নাহলে ইমান তার বলেচিত হবে না কারণ ইমানের সামান্যতম অংশ না থাকলে কেউ যদি ইমানের সামনে তো অংশ না থাকে আল্লাহ ইমানদার বলার কোন সুযোগ নেই তাহলে বোঝা গেল দুইটা একটা একটা ওতর্ভাবে জড়িত এই জন্য আমাদের ইমামগান সবসময় বলে থাকতেন একটি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ইস্তামা ইফতার আইযার আখা ইস্তামা এই দুটি জিনিস যখন একটা মানুষ যখন বলা হয় যে ইমানদার মুসলিম মোমেন দুইটা একসাথে বলা হয় তখন বলে দুইটা আলাদা অর্থ দেয় আর যখন একটা শুধু ইমানদার বলে তখন মুসলিমও সামিল হয় যখন মুসলিম বলে ইমানদারও তার মধ্যে হয় একসাথে গ্রহণযোগ্য হয় সুতরাং আমরা বুঝতে পারি এটা যে যে ব্যক্তি যাতে যাকে মুসলিম বলা হবে তাকে কিছু ইমান থাকতে হবে যাকে মুসলিম মুমিন বলা হয় তার কিছু ইসলামও থাকতে হবে এরকম না বললে কখনো সেটা বিশুদ্ধতম পথে যাওয়া যাবে না এটা হলো বিশুদ্ধ মতলাম ইমানের পার্থক্য জানা দরকার এই জন্য মোমিনাতসলিমাহ আবার দেখবেন আমরা যখন দোয়া করি মৃত মানুষের জন্য তখন বলি আল্লাহ হাইয়া মাইতে নাও শাহিদিনও গাইবেনা কাবিনা কেন আবার আবার মোমিনিনাত আমরা দোয়া করে থাকি বিভিন্ন অংশে যে ইমানদার মুসলিম সবাই মুসলিম ভাগ ভাগ করে দোয়া করি এর অর্থ হচ্ছে যে যাদের ইমানের পোক্ততায় আসছে পরিপক্ক তারা ইসলামে পরিপূর্ণ আবার অনেকে আছে ইসলাম ইমান সামান্য আসছে ইসলাম তার ব্যাহিক রূপটা ভালো আছে কিন্তু অন্তরের পরিপূর্ণতা এখনো আসেনি সেটা আল্লাহ কোরআন খালি উল্লেখ করেছেন এই এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে কখনো একটা অংশ ছুটে গেলে গেলে গেছে এবং কাছে যদি কিছু একটা অংশ ছুটে গেলে কাফের হয়ে যায় তাহলে কিন্তু ঠিক খাওয়ারেদের মতবাদ এখানে চলে আসবে যারা সামান্যতম কারণে মানুষকে বলে থাকে ইমা উভানী পরাই এবং তার অনুসারীরা এই মত থেকে অনেক দূরে তারা কখনো মনে করেন না যে কেউ কবিরা গুণা করলে বা কোনো আমল ত্যাগ করলে ইমান বা কোনো কুফুরি বা ইসলামের যে সমস্ত হবে এটা তারা বলে না অস্বীকার করা বা সেটাকে অবহেলা না করা পর্যন্ত এই আমাদের ইমাম বলতেছেন ইমাম আবু জাহর তাহ বলতেছেন ওয়াল ইমান ও আহ ইমান হচ্ছে এক তারা মৌলিক ভাবে মৌমান হিসাবে এক তার মধ্যে পার্থক্য নেই অর্থাৎ মৌলিকভাবে ইমান আনতে হবে কিছু না কিছু থাকতে হবে ও তফাৎ দুরুবায়ী এবং বিল খাশিয়াতে ও তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব নির্ধারণ হবে ভয় এবং তাকোয়ার মাধ্যমে কারণ আল্লাহ তাল্লাহ করোনার ইম বলেছেন ইন্না আক্রাম আকুম এন্দ আকুম তোমাদের সম্মানিত বেশি হচ্ছে যে তাকওয়ার অধিকারী বেশি ওয়া মুখাতিল হাওয়া তিনি বলেছেন এবং তাদের মধ্যে সম্মান নির্ধারিত হবে মুখাল হাওয়া কে প্রবৃত্তির বিরোধিতা করতে পেরেছে ওয়া মূল আজ আওলা এবং কোনটা বেশি উত্তম সেটা গ্রহণ করতে পেরেছে তার মতে ইমাম আবু জাফর মতে আল ইমান ও আহাদ হচ্ছে একটি জিনিসের নাম ইমান কোন মোরাক্ষাব জিনিস নয় কিন্তু এই কথাটি ঠিক না তিনি উল্লেখ করেছেন এই সময় যখন খাওয়ার ছিল এই সময় তিনি সেটা বলেছিলেন মৌলিকভাবে অবশ্যই তিনটি জিনিস দ্বারা অবশ্যই তাজদি কুমুল জিনান উল্লাক বিসান এবং আমল আর নিজেও তিনি উল্লেখ করেছেন একটু আগে যে ইমান হচ্ছে না তিনি নিজে উল্লেখ করেছেন অর্থ হচ্ছে তিনি যেটা উল্লেখ করতে চেয়েছেন বলতে সেটা হচ্ছে ইমান একটি জিনিস অবশ্যই কারো না থাকতে হবে জিনিস অন্তরে থাকতে হবে সে ইমানদার বলে বিবেচিত হবে না ইমানের মৌলিক রোকনের গভীর না হোক ভাষা ভাষা নলেজ কিছু না কিছু তার মধ্যে থাকতে হবে ব্যাপক বিস্তারিত না থাকলেও অন্তত এমন নলেজ থাকতে হবে যে আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে ফেস্তা সম্পর্কে আখেরাজপিত সম্পর্কে তাকদীর সম্পর্কে তার এই ছয়টি ইমান রোকন সম্পর্কে তার কিছু ধারণা থাকতে হবে যেটা অনেকভাবে মেনে নিয়েছে এটাকে ইমান মুজমাল বলা হয় যেটা আমরা বলতে পারি কামা তুবিল্লাহে কামাহুয়া বে আসমাহ সিফাহি সিফাহি ও কাবিলথু বেজামি আর্ কানহি অনেকে বলে থাকেন যে আমি সব মেনে নিচ্ছি ইমান দার্গন মৌলিক ভাবে অর্থাৎ কিছু ইমানের দিক থেকে এক অর্থাৎ কিছু ইমানের দিক থেকে সবাই সমান কিন্তু বাড়বে বাড়বে কিরকম উনি এটাকে নাম তাফাদুল অর্থাৎ শ্রেষ্ঠত্ব দিক থেকে খাসিয়া ভয় করবে তোকা তাকোয়া তাকোয়াবান হবে আল্লাহ সচেতন তার মধ্যে থাকবে মুখাল প্রবৃদ্ধি করবে মোলামাতিল উত্তম কাজ যেটা সেটা সময় গ্রহণ করবে সেটাকে এবং সেটাকে সে সবসময় সাথে রাখবে এই জিনিসগুলো হচ্ছে তিনি বলেছেন এর মধ্যে এর মধ্যে পার্থক্য হয় তাদের কিন্তু সরাসরি তিনি জিয়াতুল ইমান এবং নোকসানের কথাটা উল্লেখ করেননি ইমান বাড়ে কি কমে এটা উল্লেখ করেননি কোরআন এবং সুননা ভর্তি যে ইমান বাড়ে এবং ইমান কমে কারণ যে ব্যক্তি আমল করতে পেরেছে বেশি বেশি করে সে ব্যক্তি অবশ্যই ইমানদার বাড়ছে যে কম আমল করছে তার ইমান কম এটা অবশ্য স্বীকার করতে হবে কখনো কে বলতে পারবে না যে আমার ইমান আবহকর ইমানের মতো অথবা আমার ইমান জিবরিলে ইমানের মতো অথবা জিবরিলে যেরকম ইমানদার আমি সেরকম ইমানদার অথবা আবুব করে দিলাম যেরকম ইমানদার ছিলাম আমি সেরকম ইমানদার এটা বলা কোনো মানুষের পক্ষে কখনো উচিত নয় হ্যাঁ এক জায়গাতে এক সেটা হচ্ছে যে মৌলিকভাবে একটা জায়গাতে এক হবে সবাই সেটা হচ্ছে যে ইমানের একটি অংশ অবশ্যই থাকতে হবে আমি ইমানদার হতে পারবো না সেই অংশের দিক থেকে আমি এবং আবু বকরাদের মানুষ সমান কিন্তু বাড়তির দিক থেকে যারা বাড়ে এক একজনের ইমানের যে শক্তি ইমানের যে ক্ষমতা ইমানের যে পরিধি এবং ইমানের যে অবস্থা থাকলে সিদ্দিকীন পর্যায়ে চলে যায় মানুষ সিদ্দিক সুহাদা সালাহীন যে সমস্ত ইমানের খবর দিয়েছে সেগুলিকে নিজিরাই বিশ্বাস করা এগুলির ক্ষেত্রে তারা অবশ্যই উপরে আসেন করান এবং শুনে আমরা দেখতে পাই যে এই জায়গাতে এসে অবশ্যই পার্থক্য রয়েছে এই জায়গাতে অবশ্যই পার্থক্য রয়েছে এই জায়গাতে অনেকেই পদভস্ত হয়ে গেছে অনেকে পদভস্ত হয়ে গেছে যদি বাড়ে কমে আমরা স্বীকার না করি তাহলে আমরা কিন্তু ইমানদার থাকতে পারবো না কারণ ইমান অবশ্যই বাড়ে কোরআন কারিম আল্লাহ তালা বলেছেন ওয়েজদাহজীনা আমা ওয়েজদাহজি না মানুষ ইমানা আর যারা ইমানদার তাদের ইমান বেড়ে যায় কোরআন এ যখন নাজিল হতো যখন একটি আয়াত মানুষ যারা ইমান আনত তাদের ইমানে এনেছে পরবর্তী আরেকটি আয়াত বের হয়েছে আরেকটি আয়াত আসছে আরেকটা অর্থ জানি আর একটি হাদিস পড়লাম একটি তথ্য জানলাম ইমান যতটুকু আছে এরপর আরেকটি তথ্য জানলাম আরেকটু বাড়লো এবং যখনই আমরা যত জানব ইমান সম্পর্কে তত আমাদের ইমান বাড়তে থাকবে কোরআন এবং সুন্নায় বহু আয়াত বহু হাদিস রয়েছে যেখানে ইমান বাড়ার কথা আছে বলেছেন জিনাকারী যখন জিনা করে তখন সেই ইমানদার থাকে না তাহলে বোঝা গেল এই সময় ইমান তার কমে যায় আবার তিনি বলেছেন যে আকমল ইমান হাসান ইমান দাদের মধ্যে সবচেয়ে পূর্ণতা এমন কোন দলির কেউ দিকে দিতে পারবে না যেখানে বলা হচ্ছে ইমান বাড়ে না কমে না সুতরাং ইমান বাড়ে কমে এটাকে তাফাদুল বলেছেন আমাদের ইমাম তাফাদুল না বলে আমরা বলব যে না ইয়াজিদু বেঈনাহম বিল খাসিয়ে তোকা আল্লাহর ভয়ে আল্লাহ তাঁক অবলম্বন করলে এই ইমান বাড়ে এবং ইমান কমে না করলে কমে আর হাওয়া হাওয়ার অনুসরণ করলে ইমান কমে হাওয়ার বিরোধিতা করলে প্রবৃত্তির বিরোধিতা করলে ইমান বাড়ে অনুরূপায় মুল আজমাত উত্তম কাজটি যদি কোনো আমরা সময় সাথে নিয়ে গ্রহণ করতে পারি তাহলে আমাদের ইমান বাড়ে আর যদি বিরোধিতা করি ছেড়ে দিতে ইমান কমে যায় তাহলে ইমান বাড়ে কমে তাফাদুল বলুন আর তাকুম বলুন তাকামুল বলুন একই কথা এর অর্থ হচ্ছে ইমান বাড়ে এবং কমে এটা আমাদের স্বীকার করতে হবে এটাই হচ্ছে আকিদার মূল কথা আবহানিফ রহমতুল্লাহ আলাই এটাও खावर एजेस कारण स्पष्ट ना जरा बेहतर क्यों कारोान बाढ़ তা ইমান বাড়বে কি করে ইমান বাড়লে তার যা কম ছিল তখন সে কাফে ছিল কিনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন তারা প্রশ্নের পর প্রশ্ন উল্লেখ করে বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করত সেই জন্য তিনি সরাসরি শব্দটি উল্লেখ করেনি বলছেন ইতালফা দল বাইনাহ তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব নির্ধারণ হবে খাসিয়া এবং তোকা মুখাল হাওয়া মুহমতুল আউ্লা এর মাধ্যমে চারটি জিনিস উল্লেখ করেছেন যে খাসিয়া আল্লাহর ভয় আল্লাহর তাকোয়া আল্লাহ তাল মুখাল ভতের হওয়া তার নিজের প্রবৃত্তির বিরোধিতা এবং যে সমস্ত জিনিস উত্তম সেগুলি সময় করার মাধ্যমে তার ইমান বর্ধিত হয় তিনি সেটাকে বর্ধিত হয় তিনি বলেছেন বহুগুণ শ্রেষ্ঠত্ব লাভ করে কথা কাছাকাছি অর্থে এগুলির মধ্যে মৌলিক কোন পার্থক্য নেই সুতরাং আমাদের বুঝতে হবে যে ইমান আসলে বাড়ে কমে ইমান বাড়ে কমে সেটা শব্দ যেটাই ব্যবহার করেন তাফাদুল ব্যবহার করেন অথবা সেখানে বলেন যে ইয়াস দাদন কোরআন সরাস এই শব্দ আসছে যেটাই বলেন ইমান বাড়ে এবং কমে এটা আমাদের বিশ্বাস করতে হবে এটা হচ্ছে আমাদের ইমানের ইমান ভিত্তিক মূলত ইশাল্লাহ আমরা ভবিষ্যতে ইমানের আর সম্পর্কে আরো আলোচনা করবো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত